তিনবার ধুয়ে নাও নবী সাল্লা সাল্লাম অতপর লজ্জাবশত অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন এবং বললেন তা দিয়ে তুমি পবিত্র হও আয়শ রাজিয়্লাহ তু আল্লাহা বলেন আমি তাকে নিজের দিকে টেনে নিলাম तरपर ता नबी सल्ला सल्लम कथार मर्म बुझे दिल